আলহাম রবিন্তিন ওসলাফিল্বমুরসলিনবীীন মহমদ ওজমাবাদ সম্মানিত দর্শক মণ্ডলী আমার আলোচনার বিষয় যেটা ছিল সেটা হলেই মোহাব্বাতবী সাল্লাহ ও ওয়া তার কাতুহু আউ রওয়াবিতুহু আল্লাহনবী সাল্লাহ সাল্লামের ভালোবাসা এবং তার নিয়ম বা তার পদ্ধতি তো এ বিষয়ে আপনাদের সামনে ইতিপূর্বে যেটা আলোচনা করেছি যে আল্লাহনবী সাল সালামের ভালোবাসার গুরুত্ব সরিয়েতে কতটুকু এবং সাহাবা একরামদের কেমন নমুনা ছিল মোহব্বত প্রকাশ করার ক্ষেত্রে আর আজকের যেটা বিষয় যার কিছু অংশ আগে হয়ে গেছে সেটা হলেই যে আমরা আল্লাহ নবী সাল সালামকে যে ভালোবাসব আমরা কোন পদ্ধতিতে ভালোবাসবো এবং সে ভালোবাসাটা আমরা কিভাবে প্রকাশ করব। তো এ বিষয়ে সর্বপ্রথম যেটা নাম্বার বলেছিলাম সেটা হলেই যে আল্লাহ নবী সাল্লি সাল্লামকে ভালোবাসতে গেলে তার প্রতি ইমান নিয়ে আসতে হবে তার প্রতি ইমান না নিয়ে এসে যেমন আবু তালেব তার চাচা ভালোবেসেছেন তার জীবিত অবস্থায় তার ভাতিজার শরীরে যেন কোনো আঁচ না লাগে এবং তাকে সর্বক্ষণ সে গাইড দিয়েছেন হেফাজত করেছেন তার কষ্ট হয়েছে কষ্টের সময় সে সহযোগিতা করেছেন তাহলে মহাব্বত তারও ছিল কিন্তু এই মহব্বত তাকে মুক্তি এবং কামিয়াবি তাকে নিয়ে আসতে পারে নাই তার জন্য সফলতা নিয়ে আসতে পারে না এই জন্য আল্লাহ নব্বী প্রতি ইমান ছিল না তো জন্য যদি কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহনবী ইসাহামের সঙ্গে সত্যিকার অর্থে ভালোবাসে তাহলে তার প্রথম কাজ হলো ইমান নিয়ে আসতে হবে দ্বিতীয় নম্বর যেটা বলেছিলাম সেটা হল যে উনি যে শরীয়ত নিয়ে আসছে যে আদর্শ নিয়ে আসছে এই আদর্শটা কোরআন এবং হাদিসের মাধ্যমে যে দিন উনি নিয়ে আসছেন এটার প্রতি ইমান নিয়ে আসতে হবে তৃতীয় নম্বর যেটা বিষয় আজকে যেটা আলোচনার বিষয় সেটা হলেই যে সত্যিকার অর্থে যদি আমি আল্লাহ নবী ইসালামকে ভালোবাসতে চাই তাহলে আল্লাহ নবী ইসাহামের আদর্শের মাধ্যমে উনি যে গেছেন এবং যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শ অনুযায়ী নিশ্চয় রয়েছে লাকুম তোমাদের জন্য ফি রসুল্লাহিআ হাসানা আল্লাহ নবী সালামের জীবনে আদর্শ একটি নমুনা রয়ে গেছে প্রেরণ করেছেন এই জন্যই যে আমরা যেন তাকে দেখে এবং তার আদর্শ আমরা যেন গ্রহণ করি এবং উনি যেভাবে জীবন জীবনযাপন করেছেন এবং আমাদেরকে যেভাবে জীবনযাপন করার নির্দেশনা দিয়েছেন আমরা সেইভাবেই জীবনযাপন করতে পারলে তাহলে প্রকৃতপক্ষে আমরা আল্লাহ নব্বী সাল্লামকে ভালোবাসতে পারবো তো তৃতীয় নম্বর হলেই যে আল্লাহ নবী সালামের আনুগত্যের মাধ্যমে ওনার ভালোবাসা প্রকাশ করতে হবে দুঃখের বিষয় হলেও সত্য সেটা হলেই যে আজকে বহু মুসলমান আমরা ওনার মোহব্বতের দাবি করি ওনাকে ভালোবাসার দাবি করি কিন্তু দেখা যাচ্ছে যে মুখে ভালোবাসা নিয়ে অনেক চর্চা করতে দেখা গেল ভালোবাসার নমুনা আল্লাহ নবীমের আদর্শ ওনার চেহারা মুবারক ছিল লেবাস পোশাকে নমুনা ছিল খানা যদি খেতে যেতেন তাহলে ওনার আদর্শ কি ছিল সালাদ আদায় করতে গেলে ওনার আদর্শ কি ছিল মানুষের সঙ্গে মহামলাত করতে গেলে ওনার আদর্শ কি ছিল সম আদায় করতে গেলে ওনার আদর্শ কি ছিল হজ করার সময় আদর্শ কি ছিল এগুলি বিষয়ে তাদের কোন ভূরে বিষয়ে কোনো গুরুত্ব যে আল্লাহ সারা সত্য কোনো মাবুদ নেই হক মাবুদ নেই তাহরে আল্লাহ ছাড়া কোনো মাবুদ মানা এটা শিরিক আর আপনি মুখে বললেন যে অন্না মহাম্মদ আব্দু হু রসুল নিশ্চয় এবং তার রসুল তাহলে আল্লাপাক পাঠিয়েছেন। তাহলে শরীয়ত মানার ক্ষেত্রে আমি যে দাবি করলাম রসুল বলে কিন্তু আনুগত্য করলাম অমুকের অমুকের অমুকের এবং নিজেকে অমোক অমুক বলে দাবি করলাম অমক গ্রুপ এটা বলেছেন অমুক শেখ এটা বলেছে না এটা কোনোদিন আনুগত্যের পরিচয় নয় আনুগত্যের পরিচয় হলে আল্লাহ যখন পেয়ে যাব। তখন সব কিছু ত্যাগ করতে হবে আপনার পিতা মাতার চাইতে সকল মানুষের চাইতে ওনাকে ভালোবাসতে হবে ওনার ভালোবাসার অর্থই হলো এই যে ওনার আদর্শের সামনে দুনিয়ার কোনো আদর্শ চলতে পারে না সে যে কেউ হোক না কেন সে যতই বড় হোক না কেন মহাদ্দিনদের এটা আদর্শ ছিল সাহাব ইকরামদেরও এটা আদর্শ ছিল এবং মুস্তাহিদগুন ইমাম যারা রয়ে গেছেন তাদের আদর্শ এটাও ছিল জি এই জন্য একসময় ইবনে আব্বাস যেরা তিনি বলেছিলেন যে কোনো একটা ফতোয়া যখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে তখন উনি সেই ফতোয়াটা বলেছেন যে এই বিষয়ে আল্লাহ নবী ইসাল্লামের আদর্শ হলো এই যখন তার সামনে একজন ব্যক্তি অন্য কোনো আর ব্যক্তির ফতোয়া যখন সামনে রেখেছে তখন ইবনে আব্বাস উনি বলছেন যে আমার ভয় হচ্ছে যে হয়তো আসমান থেকে যে পাথর আমি বলছি যে আল্লাহ নবীসালাম এটা বলছো আর তোমরা বলছো কয়লা ফলান ও ব্যক্তিটা বলছেন জি এই আদর্শ ছিল সাহবা একরামদের যার জন্য অমর রাজি আল্লাহ উনিও একসময় এই ফতোয়া দিয়েছিলেন যখন নাকি ওনার সামনে যখন ওমর আর পিতা অমর রাজি আল্লাহ তালহুর আদর্শ যখন রাখা গিয়েছে উনি যখন মেয়েদেরকে মসজিদে আসার ক্ষেত্রে যখন আল্লাহ নবী সাস্লামের আদর্শ যখন তার ফতুয়া দিয়েছেন যে আল্লাহ নবী স্লামের যুগে মহিলারা মসজিদে আদায় করতে যাত এবং এই সুন্নত উনি নিষেধ করে নাই এটা কেয়ামত পর্যন্ত এই সুন্নত চলতে থাকবে সেখানে আমি যদি আমার বিবেক দিয়ে এবং বর্তমান বিশ্বের অবস্থাকে কেন্দ্র করে আমি বলি যে না মসজিদে যেতে বেপর্দা হয়ে যায় হ্যাঁ বেপর্দায় যাওয়া চলবে না বেপর্দায় যাওয়া মসজিদে নিষেধ মসজিদে যাওয়ার যে আদব আছে আদব রক্ষা করে যারা মসজিদে যেতে যাবে তাদেরকে যেতে দিতে হবে আল্লাহ রুম ইসলাম বলছেন যে তোমাদের কাছে যদি তোমাদের স্ত্রীগুন মসজিদে যাওয়ার সম্পর্কে অনুমতি চাই তাহলে তোমরা নিষেধ করো না যদিও তাদের জন্য বাড়িতে নামার সলা তাদের করা উত্তম কিন্তু তারা ইচ্ছা করলে মসজিদে স্বলাজ আদায় করতে পারবে এবং বিশেষ করে ঈদের স্বাজ তারা অবশ্যই জামাতের সাথে স্বলাজ আদায় করতে পারবে আল্লাহনবী সালাম এই বিষয়ে করেছেন এবং আল্লাহ নবী সালামকে যখন বলা হয়েছে যে কোনো মহিলা যদি এমন হয় যার কাছে ওড়না নেই এবং বোরকা নেই যে ওড়না এবং বোরকা পরে ঈদগাহে যাবে তো আল্লাহনবী সাহাশালাম তাকে বলে নাই যে ঠিক আছে তোমার ওরনা নেই বা তোমার বোরকা নেই তোমার যাওয়া দরকার নেই বরং উনি বলেছেন সে জানো তার বান্ধবীর সাথে বান্ধবীর চাদরের সাথে মিলিয়ে যেন করে তাহলে দুনিয়ার কোন মানুষ সেটাকে মানসুখ করতে পারে না বিধাই আবদুল্লাহ বিন অমর এটাই ফতুয়া দিয়েছেন যে মুক্তভাবে এটা করতে পারবে যদিও অমর রাজি আল্লাহু মহিলাদেরকে বেপর্দায় যাওয়া এবং শরীয়তের আদব লঙ্ঘন করে যাওয়াতে উনি নিষেধ করেছিলেন ওনার ফতোয়ার সামনে যখন ওনাকে বলেছে যে আপনি বলছেন মসজিদে মহিলাদের যাওয়ার ফতোয়া দিচ্ছেন আপনার পিতা সে তো নিষেধ করত সে এই ফটোটা তার ছেলেই দিয়েছে তো তখন তার হে ছেলে শুনে রাখো আমি তোমার সামনে আমার নবী মোহাম্মদের আদর্শ আমি তোমার সামনে বলছি তার সন্ন্যত বলছি আর তুমি এই আল্লাহ নবীর হাদিসের সামনে আমার পিতা অমরের কথা নিয়ে আসো শুনে রাখো লা ওখাল লেমুকা আবাদান তুমি যদি তোমার এই অপরাধ থেকে যদি তোবা না কর তুমি ফিরে না আমি তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলাম তাহলে সাহাবা একরামদের অবস্থা কেন যে যে তারা জানতেন আল্লাহ নবী তিনি নবীত এবং আনুগত্যের হকদার বিধাই। আমার জীবনের সর্বক্ষেত্রে এমন না যে কখনো হাদিস নিলাম কখনো অন্যের কথা নিলাম কখনো আলেমদের অমুকের কথা নিলাম অমুকের কথা নিলাম না হ্যাঁ কখন নিব যখন নাকি আল্লাহ নবী ইসাল্লাম সম্পর্কে যদি কোনো নির্দিষ্ট কোনো ফয়সালা কোনো বিষয় না আসে তাহলে ওলামায়ে মুস্তাহিদগুন যারা আছেন দিনের ক্ষেত্রে আল্লাপাক যাদেরকে জ্ঞান দিয়েছেন অভিজ্ঞতা দিয়েছেন ইস্তেহাত করার ক্ষমতা দিয়েছেন ওনারা ইস্তেহাত করে কোন ফতো আবের করলে সেটা আমরা মানতে পারি অন্যথায় আল্লাহ নবী সাস্লামের যদি আদর্শ থাকে হাদিস থাকে সেখানে আমাদেরকে ডানি বামে যাওয়ার কোনো প্রয়োজন নেই এই আদর্শই আমাদেরকে ইমামরাই দিয়ে গেছেন মহাদিস একরাম দিয়ে গেছেন এবং সাহাবা একরামদের এটাই আদর্শ তাহলে আমাদের জন্য তৃতীয় নম্বর কাজ হলেই যে সত্যিকার অর্থে যদি আল্লাহ নবী সালামের আদর্শ যদি আমি মহাব্বতের দাবিদার হই তাহলে আনুগত্য করতে হবে করতে হবে কিভাবে করবেন ওনার আনুগত্য কোথায় আছে ওনার আদর্শ কোথায় আছে ওনার আদর্শ আছে হাদিস হাদিস যখন পড়তে যাবেন তাহলে সবচাইতে বিশুদ্ধ হাদিস বোখারি হাদিস মুসলিম যার ভিতরে কোনো জৈফ দুর্বল হাদিস নেই তাহলে আপনার অজু যদি ঠিক করতে চান সত্যিকার অর্থে যদি আপনি আল্লাহ মোটাবিক যদি আপনি এই জিকির তুমলা তুমি যদি না জানো ঠিক আছে আহলে জিকির যে আছে যার কাছে ওহির জ্ঞান আছে শরীয়তের জ্ঞান আছে তাকে জিজ্ঞাসা করো কিন্তু বিল বাই না তাকে বলো যে আমাকে অজু শিখিয়ে দেন কোরআন এবং হাদিস ভিত্তিক দলিল ভিত্তিক শরীয়ত ভিত্তিক আমাকে অজু শিখিয়ে দেন বিদায় হে মুসলিম ভাই আমি যদি সত্যিকার অর্থে আল্লাহ নবী সাহাশালামকে মহব্বত করি তাহলে আমার এই অজুর পদ্ধতিটা আমি ডানে যেয়ে নয় বামে গিয়ে নয় আমাকে শিখতে হবে আল্লাহ নবী সাহা আদর্শ থেকে তার হাদিস থেকে খুলুন বোখারি বুখারি খুলে দেখুন আল্লাহ নবী সাহাশালাম কিভাবে উঁজু করেছেন মুসলিম খুলুন আবু দাউদ খুলুন তিরমিজি খুলুন আর যেগুলি হাদিস আছে সঠিক বিশুদ্ধ হাদিস যেগুলি আসে সেখান থেকে ওজুর শিক্ষা নেন সেখান থেকে আপনি সলাতের শিক্ষা নেন সেখান থেকে আপনি সালাত কিভাবে পড়বেন কোথায় দাঁড়াবেন কিভাবে দাঁড়াবেন হাত কোন পর্যন্ত উত্তোলন করবেন হাত কোথায় বাঁধবেন সবগুলি পদ্ধতি নবী সালাম ওনার আদর্শ হাদিসে রয়ে গেছে সেই হাদিস অনুযায়ী যদি আমরা পরি সত্যি অর্থ যদি আল্লাহ নবীকে ভালোবাসি তাহলে ওনার এই আদর্শগুলি আমরা হাদিসের মাধ্যমে পেতে পারি তাহলে দেখা যাচ্ছে সালাতের ক্ষেত্রে আমি ওনার কথা নিলাম না হজের ক্ষেত্রে ওনার কথা নিলাম না জাকায়াতের ক্ষেত্রে ওনার কথা নিলাম না তাহলে আমার সত্যিকার অর্থে আল্লাহনবীর আসলামের মহব্বতের দাবি এটা দাবি করা ঠিক হবে না তাই আমরা চেষ্টা করব আল্লাহ আল্লাপাক যেন আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহনবীর মহব্বত যেন আমাদেরকে দান করেন এবং এই মহব্বতটা প্রকাশ ঘটা গিয়ে আমাদেরকে যে আমলগুলি করতে হবে তার প্রতি ইমান নিয়ে আসা তার শরীয়তের প্রতি বিশ্বাস করা এবং তার আনুগত্যের মাধ্যমে আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফ দান করুন আসসালাম একটি আহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি বিশ বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম জানাচ্ছি মাহে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 धिता परम बुके हृदय रमजान मास मल्ला कदर सियाम मैसे अबादतर गुरुत्वपूर्ण विषयगुलिर सन्निवेशन आल्ला घटे दिए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 गुरुपूर्ण विषय बितर पूर्वे प्रकृतिपक्षे सत्यरता आल्लाबीम भाई महब्बत दबी करी से महब्बत प्रकाश करते मध्यमेताहतर मध्यम এবং বলছিলাম যে আমার জীবনের সমস্ত সমাধান তার আদর্শ থেকে আমাদেরকে বের করতে হবে তার নমুনা থেকে বের করতে হবে কিন্তু সেটা যদি না হয় মোহব্বতের দাবি করলাম অজু যখন শিখতে গেলাম তখন আমি তার হাদিস থেকে অজু না শিখে আমি কোনো আলেমের মন গড়া কোনো পদ্ধতিতে আমি উজু শিখলাম কোনো আলেম বলেছে যে অজু শুরুতে এই দোয়া পড়তে হবে হাত ধোয়ার মাঝখানে কুলি করার সময় এই দোয়া পড়তে হবে নাকে পানি দেওয়ার সময় এই দোয়া পড়তে হবে चेहरा धोवार समय ये दोआा पड़ते अंग प्रतंग धोवार दोआा शिखे दिए जिज्ञास कर दोटी अपनी शिखे दिए दोटे की हादी आल्लाबीम आदर्शे आदि आदर्श थे ग्रहणजोग्य है और जो आदर्शे ना थे और आदर्श गदर्श आदर्श विषय ओसमान नजीआल्लाहू और एक हदीस जो हदीस टीम बुखारि मुस्लिम बर्णना कर মান মিসলা যে ব্যক্তি আমার নেই আমি যেভাবে উজু করে শিখাচ্ছি এইভাবে যে ব্যক্তি উজু করবে আহসানাল এবং সে সুন্দরভাবে উজু করল সোম্মা সাল্লা কাতাইন এরপরে দুই রাখার সে সলাত দায় করল। তাহলে এই সুন্দরভাবে ওজুর মাধ্যমে দুই রাখার সলাচের মাধ্যমে তিনি বলেছেন গফির মা তকদ্দম জাম্বিহী তার পূর্বের সকল সহির গুনা আল্লাপাক ক্ষমা করে দেন তো আমরা এই সংক্ষিপ্ত একটা অজুকে কেন্দ্র করে বলি যে সত্যিকার অর্থে আমরা সত্যি কি আল্লাহ নবীলামকে ভালোবাসি তার আনুগত্য করি ওসমান ওসমানদেরকে বলছেন যে আমাকে ওজুর পাত্র দাও অজুর পাত্র নিয়ে আসা হয়েছে উনি সে অজুর পাত্র অজু করার শুরুতে বিসমিল্লা বলে তারপরে উনি প্রথমেই এই দুই হাতের কবজি পর্যন্ত উনি তিনবার ধুতো করেছেন তো তিনবার ধোয়া এটাই সুন্নত दु बार धुलेब आदाय जाए कि तीन बार धोआपूर्ण सुन्नत तब तीन बार अदिक धोआ निषेध विधाय आल्लाबीम जो करके से तो आल्लाबीम तरह आदर्श देखिए दीमान जवत हाथ कब्जी उन्नी तीन बार धोत करानी दिए कुली करा सहकार अर्थात गलार भेतर पर्यटन पानी पोछानो युन्न তিনবার গড় করতে হবে এরপরে তিনবার নাকে পানি দিয়েছেন নাকের ভিতরের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় এরপরে উনি যখন চেহারা ধুয়েছেন তখন চেহারাটা একেবারে মাথার চুলের গোড়া থেকে নিয়ে দুই কানের লতি পর্যন্ত এবং থুতুর নিচ পর্যন্ত এটা হলো অজ আল্লাবা বলছেন যখন তোমরা নামাজের জন্য ইচ্ছা করো নিয়ত করো তখন তোমরা কি করবা তোমরা উজু করো অজুরা কি করতে হবে থুতুর পার্শ্বেও হতে পারে তো আমার এই পরিপূর্ণ চেহারাটা আমি একবার নয় দুই বার নয় পরিপূর্ণ শুন্য থার ধুব তবে তিনবার অধিক নয় এরপরে ডান হাতের কোন পর্যন্ত একবার দুইবার তিনবার ধোতু করতে হবে এরপরে বাম হাতের তিনবার ধোতু করতে হবে এরপরে তোমার মাথাটাকে মাসা করতে হবে সেটা হলে হাত রেখেছেন কপালে হাত রেখে পরিপূর্ণ হাতটা নিচে নিয়ে গেছেন ঘাড় পর্যন্ত নিচে নিয়ে যেয়ে আবার হাতটাকে ফিরে নিয়ে আসছেন সামনে কপালের সম্পর্কে এটা হলো মাতামশা করার পরিপূর্ণ সৈন্য অমর রাজিয়া আল তিনি বলছেন যে ব্যক্তি অজুর শেষে এই দোয়া পড়বে আটটি দরজা খুলে দেয় সুবাহ আল্লাহ তাহলে আল্লাহ নবী আসসালামের আদর্শ যদি আমরা দেখতে চাই তাহলে উনি অজুর শুরুতে শুধু বিস্মেল পরেছেন আর ওজুর শেষে উনি একটি দোয়া পড়েছেন কিন্তু আমি যদি এখন আমাকে কোনো আলেম হোক বা সেটা কোনো ইমাম হোক আমাকে যদি এখন হাত ধোয়ার একটা ভিন্ন দোয়া শিখিয়ে দেয় চেহারা ধোয়ার একটা ভিন্ন দোয়া শিখিয়ে দেয় হাত ধোয়ার জন্য ভিন্ন দোয়া শিখিয়ে দেয় এখন প্রশ্ন করতে পারেন যে এটা তো দোয়া সমস্যা কি না সমস্যা হলো এই যে আমার এবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ আল্লাপাক আমাদেরকে বলেছেন যে আল্লাহ তোমরা যদি আল্লাহ সন্তুষ্ট পেতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে পথ একটা দ্বিতীয় কোনো পথ নেই একটি পথ সেটা হলো এটা একটা উদাহরণ দিলাম যে আমরা অনেক সময় আল্লাহ নবী সালামের আনুগত্য না করে মহাব্বতের দাবি করি ভালোবাসার দাবি করি কিন্তু আনুগত্যের ক্ষেত্রে দেখা আমরা ওনাকে ফলো না করে অন্য কারো দিকে চলে যাই তাহলে সত্যিকার অর্থে আল্লাহ নবী সালামের আদর্শ এবং মহাব্বত আমার অর্জন হবে না তো আল্লাহ নবী সালামকে ভালোবাসতে গেলে আমাকে কী কার করতে হবে ওনার আনুগত্য করতে হবে ওনার আনুগত্য কিভাবে উনি যে কাজ যেভাবে করেছেন আমাকে সেই কাজ সেভাবে করতে হবে এখন কেউ প্রশ্ন করতে পারেন যে সেই কাজ করতে যে যদি সেই কাজটি ভালো হয় আমি যদি আরেকটু বেশি করি তাহলে সমস্যা কি এই বিষয়ে আপনাদের সামনে একটি হাদিস আমি উপস্থাপন করছি যে হাদিসটি আনাস বর্ণনা করেছেন ইমাম বোখারি রহমাল হাদিসটি নিয়ে এসেছেন जे उनी जे साला से उन्नी जा जा आ सलासा तरह इला बुत अजी नबी सलम तीन जन व्यक्ति आल्ला नबी असल्लमर बाड़ीत आगमन करलें तर उद्देश्य की उद्देश्य हल नेक उद्देश्य भलो से आल्लाबी सल्लम उन्नी जे काज करें जे एबाद बंदेगीट करो बाड़ी गल्ला नबीलम बाड़ी उपस्थित नहीं आईारे जल्लाड़ी आना जिज्ञास करे महत्वी आल्लाबीम आदर्श कीबीसम रेखिया है तो आदर्श सम्पर्क में जो तरा जिज्ञास करे आल्लाबीम बाड़ी नहीं आल्ला तल्लाबीलम इबाजत बंदगी তাদের দৃষ্টিতে ওনার রুটিনটা যেন একটু হালকা মনে হলো কম মনে হলো এবং তারা মন্তব্য করলেন সেটা কি যে তিনি তো আল্লাহ নবী তিনি তো আল্লাহ রসুল আগের এবং পিছনের সকল গুণ আল্লাহা ক্ষমা করে দিয়েছেন তো উনি তো গুণামুক্ত ব্যক্তি বিধায়ক ওনার জন্য এতটুকু এবাজত যথেষ্ট তো তারা আরো ভালো উদ্দেশ্য নিয়ে তারা চিন্তা করলো যে আমরা গুনাগার বান্দা আমাদেরকে আরো বেশি হেবাজত করা দরকার তো একজন ব্যক্তি তিনি মন্তব্য করলেন যে আনা আবাদান আমি সবসময় সলাচদাই করব। আমি সবসময় নামাজ পড়তে থাকব। আর একজন বলছেন আনা সুমাহার আমি পুরো বছর রোজা রাখবো আর বলছেন আনা নিসা আমি স্ত্রী থেকে দূরে থাকব। আমি বিবাহ সাথী করবো না তাহলে এই ব্যক্তি আল্লাহ নবী সাল্লামের আদর্শ শোনার পরে ভালো নিয়োগ করলো কি করলো একজন ব্যক্তি বললো আমি সলাচদাই করব। বেশি অধিক বেশি নামাজ পড়তো অধিক মানে নবী যতটুকু পড়েছে তার চেয়ে বেশি পড়তে চাই নবীর যে রোজা রাখার যেটা আদর্শ আমি তার চেয়ে বেশি রাখতে চাই আরেকজন এই জন্য বিবাহ করবেন না যেন তার এবাজতের ভিতরে খালাল না হয় কোনো সমস্যা না ঘটে যায় তো তেনটাই ভালো কাজ ভালো মন্তব্য তাদের তাহলে আসুন আমরা যেটা বলি যে ভালো কাজ হলে বেশি করলে সমস্যা কি তাহলে এখানে আল্লাহ নবী সালাম কি আদর্শর কথা বলেছেন আল্লাহ নবী সাহাশালাম যখন বাড়িতে ফিরে আসেন ফিরে আসার পরে যখন ওনাকে বলা হয়েছে যে আপনার বিষয়ে আপনার আমল সম্পর্কে বা আপনার হাসানা আপনার বিষয়ে যখন তারা জানতে এসেছিল আমি তাদেরকে এই বিষয়টা বলেছি তো আন্না হুম তাকাল্লু তারা এটাকে অল্প মনি করে তারা তিন জন এই তিনটা মন্তব্য করে গেছে আল্লাহ নবী সালাম তখন তাদেরকে বলে তারা কোন দিয়ে গেছে বলেছে এই দিকে আল্লাহ নবীলাম তাদেরকে পিসা করেছেন পিসা করার পর তাদেরকে ধরেছেন ধরা বলছেন আন তুমুল্লাদি কলতুম কাজা ও কাজা তোমরাই क्ति जरा अधिक बसुष्ट अर्जन आनुगत्य केशा आकांक्षा भलो तुम्हारे इच्छा भलो राहब भलो तुम्हारा आल्ला सन्तुष्ट अर्जन करते चाओ तुम्हारा जान्न पे चाओ और जन्नत पा एबादत करश प्रयोजन एबादत बसि कर ले तुम्हारे धारणा কিন্তু শুনে রাখো ইন্নি আকা কুমিল্লা আল্লাহ করি তোমাদের বিষয় আমার আদর্শ হলো এই যে আমি সলাচ আদায় করি দুনিয়ার কাজ কাজকামও করি এরপরে আমি আসুম রোজাও রাখি ইফতারও করি রোজা সেরেও দিই এরপরে আমি অনেক সময় সলাচ আদায় করি নামাজ পড়ি অনেক সময় আমি ঘুম আসলে ঘুমিয়ে পড়ি আনা আতা নিসা আমি বিবাহ করেছি আল্লাহ নবী বলছেন ফমান রাগিবানি যারা আমার এই আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেবে আমার সন্ন্যত থেকে যারা মুখ ফিরিয়ে নেবে ফালাই সামিনী তারা আমার দলের অন্তর্ভুক্ত নয় তারা আমার নয় তাহলে এই একটি দলিল থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলেই যে আমি ইচ্ছা করলে কোনো আলেম ইচ্ছা করলেই একটা ভালো জিনিস হলেও শরীরের ভিতরে ঢুকে দিতে পারে না তাই প্রকৃত পক্ষে যদি সত্যিকার অর্থে আল্লাহ নবী সাল্লা সাল্লামের আদর্শ এবং ভালোবাসা যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ নবীর আনুগত্য করতে হবে আর এই আনুগত্যর ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হলেই যে আমরা তার আগে বাড়তে পারবো না তিনি যা করেছেন তার চেয়ে বেশি করার অর্থ হলেই যে তার চেয়ে আগে বাড়া অর্থাৎ উনি যা করেছেন আমি তার চেয়ে আরো একটু বেশি করতে চাই আরো একটু আগে যেতে চাই তো আল্লাহ বলছেন লা মানুষ হে ইমন্দার গন তকদ্দিম তোমরা আল্লাহ এবং তার রাসুলের চেয়ে আগে বাড়িও না সত্যিকার অর্থে যদি আমি আল্লাহ নবী আসসালামের ভালোবাসা যদি পেতে চাই তাহলে আল্লাহ নবী আসলামের আদর্শ গ্রহণ করতে হবে এবং ওরা আনুগত্যের মাধ্যমে তার মহব্বত অর্জন করা সম্ভব আল্লাহ তালা আমাদের সবাইকে নিঃশর্তভাবে আল্লাহ নবী আসসালামের আদর্শ গ্রহণ করা এবং তার আনুগত্য করা তৌফিক দান করুক আল্লাহ আমিন্দ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত to all of you assalamu alaykum wa rahmatullahi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 शिशुरा प्रति बुधवार सन्धार पांच टेस्ट साढ़े चार्ला तुम मृत जीवर मंस और शोर अवैध हरम खाद्य गण